সর্বশেষ আমরা সালামের লালন পালন করতেন মসজিদের ইমাম হিসাবে আবার খালু হিসাবে দুইটাই এখন মারিয়াম আলহিমের কাছে দেখলেন এমন ফল যে সীতা শীতকালের ফল গরমকালে তিনি কক্ষে গিয়ে দেখলেন যে মারিয়াম আল্লাহ এমন এমন ফল মূল যেটা বর্তমান পৃথিবীতে নাই এটা শীতকালের ফল কিন্তু এখন গরম কাল গরমকালে দেখা যায় মারিয়াম আলি সাল্লামের কাছে আসছে মারিয়াম আলাইসালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ হাজা মারিয়ামে গোলে তুমি কই ফাইসো মারিয়াম আলাইসালাম বললেন্লা আমার আল্লাহ পক্ষ থেকে আসছে আমার আল্লাহ তো শীতকাল আর গরমকাল নাই আমার আল্লাহ যে আল্লাহ শীতকালে দিতে পারেন সেই আল্লাহ গরম কালেও দিতে পারেন তখন জাকারি আলাইসালামের মনে হইল যে আল্লাহ মারিয়ামাকে মারিয়ামকে শীতকালের গরমকালে শীতকালের ফল আনে দিতে পারে এবং বদ্ধ একটি কক্ষ যেখানে আমি তালা মেরে যাই দরজা নাই জানালা সব বন্ধ এইরকম একটা কক্ষে যদি এই শিশুকে আল্লাপাক এরকম ফল মূল দিতে পারেন দোয়া করলেন হুনা দা জাকার ইয়া রাবু আল্লাপাক বলেন হুনা দা জাকার ইয়া রাবু সেখানেই ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলেন সাথে সাথে দোয়া রাজনিয়া বললেন রবিন আমাকে আপনার পক্ষ থেকে একটা জুরিয়াত দেন জুরিয়াত সন্তানটা হবে শুধু নাক না এটা তৈ্যেবাহ উত্তম পবিত্র একটা সন্তান সুহান আল্লাহ এটাই সুন্নত নবী সুন্নাত আল্লাহর কাছে সন্তান হবে দোয়াটা ছিল কি বলতে পারবেন সুরা আস মধ্যে আছে সুরা সফর দুই শত নম্বর আয়াতি হাবলিহী আল্লা তুমি আমাকে একটা করেছেন যে সন্তান সেই সন্তানই তৈয়বা জাকারিয়া আলহিসাম বলেন আল্লাহ তুমি আমাকে একটা তৈরান দাও কারণ সন্তান যদি খাবিসা হয় খাবিচা সন্তান হয় তো ওই সন্তান দেওয়ার না দেওয়াই ভালো ওই সন্তানের কারণে যদি আমাকে জাহার নামে যেতে হয় সন্তান দাও তো সে আপনি হলেন সকল দোয়ার একমাত্র শ্রবণকারী এই আয়ারি মেয়ে কয়েকটি শিক্ষা আছে একটি শিক্ষা হলো সন্তান চাইতে হবে কার কাছে নাকি দরবারে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কাছে হবে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সন্তান কামনা করতে হবে কাছে। সন্তান কামনা করার জন্য কোন দরবারে যাওয়ার দরকার নেই কোন মাজারে যাওয়ার কবরে যাওয়ার কোথাও যাওয়ার দরকার নেই আপনার ঘরেই দোয়া করবেন জাকারিয়া আলাই ওই মারি আমার সামনে দোয়া করছেন কোন দরবারে মাজারে যান নাই এরপরে শিক্ষণীয় বিষয় হল আল্লাহর কাছে দোয়া করার সময় সন্তানের জন্য নেক সন্তান সন্তান সন্তান কারণ মারা যাওয়ার পরে যেই তিনটি জিনিস মাইনতের কাজে লাগে সেখানে একটা জিনিস হলো তাহলে সন্তানটা হতে হবে সলেহ সন্তান তাহলে আল্লাহর কাছে সন্তান কামনা করতে হবে সালেহীন আবার যাদের হয়ে গেছে সন্তান হওয়ার পরেও দোয়া করতে হবে কি দোয়া করতে হবে রাবানা হাবলানা জন্য দোয়া করতে হবে আয়ুন কি জিনিস আপনার আমা চোখের মধ্যে যদি বালি পড়ে বা কোনো কষ্টদায়ক জিনিস পড়ে ওই চোখের কষ্ট সারা রাত ঘুমাসবে না আর যখন চোখে কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ চোখ পরিপূর্ণ সুস্থ তখন মানুষ নিরিবিলি ঘুমাইতে পারে তো যখন একজন মানুষ দেখবে তার সন্তান সহি দিনের উপরে আছে। তখন তার চোখ শান্ত শান্ত থাকবে যখনই দেখবে যে তার সন্তান সহি রাস্তা থেকে উল্টাপাল্টা চলে গেছে খারাপ হয়ে যাচ্ছে তখন তার চোখটা ওই কসকস করবে এটাই হলো কোর আয় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার সন্তানগুলাকে এমন বানাই দাও যাতে তাদেরকে দেখলে আমার সুন্দর মতে ঘুম আসে কিছু মা বাবা আছেন সন্তানের অত্যাচারে নির্যাতনে ঘুম আসে না এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন যে তোমরা আমি আল্লাহর কাছে সন্তানের জন্য এইভাবে দোয়া করো আরেকটি শিক্ষণীয় বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহকে শর্ত দেওয়া যাবে না শর্ত দেওয়া যাবে না মানে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও আমি তোমাকে গরু দিব তুমি দিবে সন্তান আমি দিব গরু এই এই শর্ত আল্লাহকে দেওয়া যাবে না ডাইরেক্ট চাইতে হবে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও তুমি সন্তানের মালিক তুমি পৃথিবীর কোটি কোটি মানুষ বানাইতেছ তো আমাকে একটা দিলে অসুবিধা কি আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে কোনো প্রকারের শর্তের বিনিময় নাই যখন আল্লাহ দিবেন তখন আপনি আল্লাহর সুক্রিয়া স্বরূপ আকি করবেন সদাকা করবেন সেটা সুক্রিয়া স্বরূপ কিন্তু আল্লাহকে আগে এইভাবে শর্ত দেওয়া যাবে না জাকার বলেন একটা সন্তান দিলে আমি গরু দিমো ছাগল দিমো এই কথা বলছেন বলছেন রাব্বি হাবলি মিল্লাত এই আয়াতের আরেকটি শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ সকল দোয়ার শ্রবণকারী একমাত্র আপনি তাহলে দোয়ার শ্রবণকারী দ্বিতীয় কেউ আর যদি কেউ মনে করে আমার দোয়ারি আছে তা এটা এজন্য দেখবেন যে আমাদের দেশে কেউ কেউ বিপদে বা মুসিবতে পড়লে হঠাৎ করে ডাক মারে ইয়া আলি আলিরে ডাকে আলীকে ডাকা এটা শির ডাকতে হবে কাকে ইয়া আল্লাহ আল্লাহকে ডাক দিতে হবে বিপদে আপদে মুসিবতে আলীকে ডাকা যাবে না শ্রবণকারী আল্লাহ পাকের একটা নামে হলো মুজিব আল্লাহ আল্লাহাক বান্দার দোয়া কবল করেন দোয়া শুনেন আল্লাপাক আল বাঁকরার মধ্যে বলছেন এরপরে জাকারি আল্লাহ ইসলাম দোয়া করলেন নবীর দোয়া আরও একেবারে জাগা মতো দোয়া একবারে যেই জায়গায় এই ফল পাইছেন অলৌকিক ঘটনা সাথে কারাম করে ফেলে মেহরা সেখান থেকে তোয়া করে মাসজিদে আসছেন মাসজিদে এসে মেহরা চলা তাদের করতেছেন দাঁড়ানো অবস্থায় ফেরজ তারা ডাক দিলেন ডাক দিয়ে বললেন পাক তোমাকে সুসংবাদ দিচ্ছেন নামটা আল্লাহ রেখে দিচ্ছেন মানি হলো জীবন্ত জীবিত মানে ছেলেটা হওয়ার আগেই নবী হওয়ার আগে এটা জীবিত মানে এটা আল্লাপাকের অলৌকিক সন্তান এটাও আরেকটা অলৌকিক ইসা পাক নাম রেখে দিচ্ছেন বৈশিষ্ট্য হবে সে বৈশিষ্ট্য দুনিয়াতে আসার আগেই আল্লাপাক বলে দিচ্ছেন যে তোমার এই সন্তানটা এই বৈশিষ্ট্যের সম্পন্ন হবে একটা হবে মুসদ্দিকম্বিকালী মাতিম্মিন আল্লাহ এটা হবে আল্লাহর পক্ষ থেকে একটি কালেমার সত্যায়নকারী এটার এক নম্বর বৈশিষ্ট্য হল এটা হবে মুসব্দে কামবে আল্লাহ পক্ষ থেকে একটি কালেমার সত্যায়নকারী এই কালেমাটা কি এই কালেমাটা মুফাসরেন বলেন এটা হলো তাওরাত কিতাবের সত্যায়নকারী তাওরাত কিতাবের আরেক আবার কেউ কোনো মুখরাম বলেন এই কালেমাটা হলো হবেন এবং তিনি দিবেন সাইয়াদ তার আরেকটি বৈশিষ্ট্য হবে তিনি হবেন সাইয়দ সাইয়দ হবেন সাইয়দ মানে নেতা তিনি কিসের নেতৃত্ব দিবেন তাহিদের নেতৃত্ব দিবেন রেশালতের নেতৃত্ব দিবেন নবুতের নেতৃত্ব দিবেন তিনি এমন এক যুবক যে যুবক ভুলেও কোনদিন কোন মেয়ের দিকে থাকায় না এইরকম যুবককে বলা হয় হাসুর মানুষ তো ভুলে দুবার থাকায় নাকি যত দিনদার হোক যত পর আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন তো একবার দুইবার তো দৃষ্টি আসবে আসাটাই স্বাভাবিক আসলে সুন্নতরিকা হইল দৃষ্টি একবারের পরে আপনি দৃষ্টি ফেলবেন। কিন্তু আল্লাহ পাক আল্লাপাক ইয়াহিয়া আলহিসামকে এমন এক সন্তান দিবেন এটা কখনো বলেও তাকাবে না সোহার এরকম অতি সংযমী যুবক এরকম যুবকদের নাম হলো হাসুর আল্লাপাক বলতেছেন এই ইয়াহিয়া হবে এরকম হাসুর এবং তিনিালাম দুনিয়াতে আসার আগেই আল্লাহ কয়েকটা বৈশিষ্ট্য বলে দিয়েছেন একটা হলো মোসাতে কালিমাতে মিন একটা হলো তিনি সাইয়াদ একটা হলো তিনি হাসুর একটা হলো তিনি নাবি একটা হলো বিনা সহলেই শুভার্ভ